আপনার কাপড়ে লাগলে পাক না পাক হয়ে গেলে বালো পানি দিয়ে পাক হয় কিন্তু আপনার ভিতরে যে গুণান না পাক লাগানো আছে বাইজিত বুস্তমা পৃথিবীর পানি দিয়া ধইলে এইটা পাক তাহলে তো দেখা যায় এই না পাক টিকা তোমার ভিতরে না পাক আরো বড় গুনার না পাক তোমার গায়ে আছে আমার গায়ে যে নাপাক লাগানো আছে আমার ভিতরে যে নাপাক এই নাপাক। হইতে হবে। চিন্তা কত কতবার ওয়াজ করছে বাইজুল গুস্তামীকে আমরা এটা হয়তো হাসির মনে করতেছি কিন্তু বাইজুল গুস্তামি খুব সুবান কুতাই মুনওয়াস এমনি ডাক দেব কুকুর আমার ভিতরে যে বুনাল না পাক লাগানো আছে দুনিয়ার যত আতর সেন আর যা কিছু আছে সব যদি মারি আর পানি দিয়া যদি দৌত করি কি জমজম কুয়ার পানি দিয়া ধইল তো পাক হবে না ও আপনি বলুন আগে আপনি জানাতা জাহান্ন যদি আপনি জাহান নামি হন আপনি নিকৃষ্ট নিকৃষ্টের সাথে আমি দুষ্টি না সে নিকৃষ্ট তার সাথে আমার দুস্তি হয় না কুকুর অন্য প্রাণীরাও ঘৃণা করে যে দুজুকি হবে দুজুকির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বলেন টিকনা না তো কেমন কঠিন ময়দানে এই জন্য আল্লাহ আবুল আলমিন একা মধ্যে বলে বলেন। এমন অনেক মানুষ আছে যাদের কান আছে চৌক আছে কুকুরেরও তো কান আছে আমরা যেমন শুনি কুকুর শোনে আমাদের যেমন চৌক আছে কুকুরেরও চৌক আছে অন্য প্রাণীরাই তোমার চোখ যদি পশুর মতো চোখ হয় তোমার দিল যদি পশুর মতো দিল হয় আমার কুদরত আর আমার নিদর্শন দেখে শিক্ষা গ্রহণ করতে না পারো তাহলে তুমি জেনে রাখো দুনিয়ার জীবনী জীবন যাপন করলে কুকুর খায় তুমি খাইলে কুকুর ঘুমায় তুমি ঘুমাই দেখ কুকুর যৌন শক্তি তার যৌন শক্তি নিবারণ করে তুমিও করলে তোর তার জীবন আর তোমার জীবন দুনিয়ার জীবনী সমান সমান হয়ে গেলে বলুন টিকনিয়া টিকনা তাদের চাল তুলনার তোমাদের চাল তুলনিয়া কয়েক গেল আল্লাহ বলেন উদায় কাকালাম দুনিয়ার চতুষ্প জানুয়ারের মতো তোমার জিন্দগি হয়ে গেলো অথচ তুমি কিন্তু তা নও আমি আল্লাহ নিশ্চয় নিশ্চয় আদমের আউলাদ সম্মান বিষে দিয়েছি আর একায়েতের মধ্যে বলেন মানুষের মতো এত সুন্দর আমি আল্লাহ কোন মকলুক বানাই না। সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি হানা কন ঠিকা এই জন্য আল্লাহ রে বলছেন পৃথিবীর যা কিছু আছে সব সৃষ্টি করেছি কত সুন্দর ময়না ভাঁকি কিন্তু উত্তর দেয় ও মানুষ তুমি কি কো আমি খুব সুন্দর কিন্তু আমার ডকুমেন্ট নাই আমার দলিল নাই আমি যে সুন্দর কথা তো কোরআন নাই তুমি যে সুন্দর তোমার কথা কোরআনে আছে মানুষ যে সুন্দর আর টুজুরে কন্যা কার কথায় দেয় আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ বলেন আল্লাহ আবার তিনবার নিশ্চয় দেবো নিশ্চয় শব্দ তিনবার ব্যবহার করছেন শুধু মানুষের কথা বলছেন না আরে মুসলমানের কথা নয় গোটা মানব জাতি যত মানুষ আছে সকল মানুষের কথা বলছেন শুধু মুসলিম লাকাত খালাকাল মুসলিমা এরকম লাকাদ লাকাত খালাকাল ইংসানা আল্লাহরে দিলাম একটা বন্ধুই ঠিক জিব্বা করা একটা বড় আর একটা ছোটো আর একটা ছোটো আছে না আর দাঁতের কাছে আর খাবার এই দিক থেকে এইদিক এই গাইল থেকে হি গাইলে নিবো আর শুধু জিব্বাডার টাইন ভিতরে ফাঁস দেয় এ যদি ফাঁস না দেয় তাহলে আপনি বড় ইতা ইতা করবো কিন্তু খাবার ভিতরে যাবে না আল্লা আল্লাহ কি যতগুলো রোগ আছে যত নার্ভ আছে এগুলো জোড়া দিলে তাম পৃথিবীগুলো এক চকর দেওয়া যাব আল্লাহ আবুল আহমিন বলেন সব দিলাম এত সুন্দর করে তোমার বানাইলাম চা দিলে জুতা মোতা করলে আচ্ছা একটা বিলের যদি বেলাও সিন্দাই দেওয়া যায় আর কুত্তার মাথার যদি ফাঁকরি বান্ধে দেওয়া যায় এরপরে বিলের চোখ ও যদি চোখ চশমা লাগাই ডা আর অন্য প্রাণীর মধ্যে লাগাইলে আরো ডোংস আছে যেরকম ঠিক কী তো আল্লাহ রাবুল আলমিন বলেন মানুষকে সুন্দর করে বানাইছি আর সকল সুন্দর তার জন্যে এই সুন্দর এবং ইজত তখন রক্ষা পাবে যখন নিজেকে জাহান নামের আগুন থেকে রক্ষা করতে পারবে আর যে রক্ষা করতে পারলো সেই হইল বুদ্ধিমান ছিল কথা বলছেন তার উপাধি ছিল আবুল হেকম আবুল হেকমের তর্জমা হইল বর্তমান যুগে আগে হয়তো বুদ্ধির বাপ এখন এইটা চলে না এখন কন লাগে বুদ্ধিজীবী রূপান্তরিত হয়েছে তার নাম আবু জাহেল নয় তার আসল নাম অমর কথা বলছেন রসুল দুই চা উমরের জন্য দোয়া করছিলেন আদিসের মধ্যে আছে আল্লাহ ইসলাম আল্লাহ দুইটা ওমর টিকায় একটা উমর সাই একটা অমর হ্যাঁ সে হইলো খাত্তাব এই দুইটা উমর যদি আমার বিরুদ্ধে থাকে তাহলে আমার দাওয়াতের কাজ করা কঠিন কারণ দুই এটারে প্রভাব খুব বেশি আল্লাহ কবুল করলেন ছেলে উমর উমর কেন গ্রহণ পর্যন্ত বলছিল যে উমরের মতো শাসক যতদিন পর্যন্ত পৃথিবীতে ফিরে না আসবে পৃথিবীর মানুষ সঠিক শান্তি পাবে না ধরে বলেন ঠিক কিনা খালিবাতুল ইসলাম গ্রহণ করে বুদ্ধিজীবী হয়েছে ধর এখন ঠিক না আর আবু থেকে রক্ষা করতে পারলো না বুদ্ধিমান কোন সাহায্যকারী পাবো না কি বলেন ঠিক আছে যদি নাস মাঠে জাহান নামে নেওয়ার জন্য বাদবে আপনাকে গ্রেফতার করে ফেলবে ওই দিন যদি আপনি কাঁদলেন আল্লাহ বলেন যে নিজের উপরে জুলুম করেছে মালিক তার জ্ঞান মেধা দিয়া তার নিজের কামাই করা দিয়া অন্যরা উপকৃত হলো সে জাহান নামের উপযুক্ত হইলো এটা বুদ্ধিমানের কাজ হতে পারে না কি আর বলে আমাদের দেশে যদিও যে ঘরবাড়ি বানাইলো বিল্ডিং বানাইলো অন্যরা ছেলে এরা বুক করলো আর সুদ আর ঘুষের তার যত অপরাধের প্রাচী সে একা বুক করলো সে যদি যায় মানে শাস্তির সুদ্ব হয় আর বুক করবে অন্যরা ফি দেখামো আমি একা এটা কোন বুদ্ধিমানের কাজ আমি এক লাখ এটা কোন বুদ্ধিমানের কাজ না কি বলে এই জন্য আসল লক্ষ্য করে দেখুন এখন দেওয়া বলে অ আমার দল কৌল দল কো না দল নাই বুঝলে আমার আব্বা আব্বা আব্বাকে কে বলবে আব্বা আমার আব্বা না আমি বিয়ে করছি না Ma, Maa. Amin amin ma'na. Kami kuno sontang pada haram kurinai. Jau. Kuno sahaj juga dipakai nanti. Allah ini juga bawa cairan. Sok bangbe. Yawma yafirul mar'u min akhihi wa ummihi wa abihi wa sahibatihi wa bani. Allah Rabbul An-Amin Borel. Jai din syukuli bhakbe. Yawma yafirul mar'u min akhihi. সব মানুষ বাগবে আল্লাহ মানুষকে ব্যাখ্যা দিয়ে বুঝান আল্লাহ নিজে তার স্ত্রী সহ সকলে পলায়ন করবে যেদিন কেউ কাউকে সাহায্য করবে না কোন সাহায্যকারী নাই শুধু তারা আল্লাহ পুরান একায়ে মধ্যে বলেন فلا سبب بينهم يومئذ ولا يتساءلون الله رب العالمين বলেন فلا سبب بينهم কোনো আত্মীয়তার সম্পর্ক কাজে আসবে না এমনকি একজন আরেকজনকে জিজ্ঞাসাও করবে না চাচা আপনি কেমন আছেন ভালো আছেন দুনিয়ার নিয়ম হলো একজন আরেকজনকে জিজ্ঞাসা করে হুজুর বললেন আপনি ভালো নি ভালো আলহামদুলিল্লাহ ভালো আটক একটা নেকি আমার পাল্লাই দিলেই পাল্লা আবারই হয়ে যায় আমি ওজন আমার ওজন বেশি হয়ে যায় জান্নাতে যেতে পারি আল্লাহ বলবেন যা দেখ হাসরের মাঠে একটা নেকি দিয়া কেউ সাহায্য করেনি মাঠে মা আপনি আমাকে একটু সাহায্য করেন মা পরিচয় দেয় না আব্বার কাছে যাবে আব্বা পরিচয় না স্ত্রীর কাছে যাবে স্ত্রী পরিচয় দেয় না সন্তানেরা দেয় না কি জানি দিলেনি আমি নি আবার উল্টা বিপদে পড়ে যায় আসুন মাঠে রাত যা বলবে প্রভু ঘুরে ঘুরে দেখেছি কামতের মাঠে আমাকে কেউ সাহায্য করে না গোয়ালা আল্লাহ রা গুলামিন ওই দিন তার মুমিন বান্দাদেরকে বলবেন ওরে বান্দা যা আমি আল্লাহ তোর জিন্দিগির গুণা মাফ করে দিলাম আমি সারা আর কোন সাহায্যকারী আজকে আর ওদের এখন সাহায্যকারী নাই আল্লাহ বলছেন আল্লাহুল আলামিন বলেন ওই দিন কোন জালেম সাহায্যকারী হিসাবে কাউকে আর তো এখন না হাসুরের মাটি যখন বেঁধে ফেলবে এমন কি বান্দার মধ্যে পড়বে দুই দল মানে হ্যা সুসাগ হাতুজোরে কনাইয়া কামচারিল হে অল ফসু দি কর এমন অনেক মহিলা আছে আল্লাহ রসুল বলছেন যে আশিরি যায় হুন্মিল এমন যুগ আইতেছে যে কাপড়ের ল উলঙ্গই মনে হবে আরেকটা হইল ইমন ফাতলা পোশাক করব। ইমন ফাতলা মতো। হ্যাঁ আমরা যুগের সমস্ত রুগের ঘটের বছর আরো সত বছর আগেই বেলে মাইলাতুন মুমিলাত। সে নিজ আরেকজনের প্রতি আকর্ষণ হবে আর অন্যরো তার প্রতি আকর্ষণ করাইবানা ঘুমা গেছেন নাকি আরেজনকে সাথে হাই হিল অর্থাৎ উষা জুতা বইল তলা সমান কিন্তু মহিলার জুতার কি বাগে দল ইটির জুতাছিল আটলে ওই একটি করে আটন লাগবো এমনি এমনি গড়িয়া তো আর যখন আকর্ষণ হইবো টাস টাস করে যাইব আর এমনি যাইব তো না যেরকম টিকি না এই কারণে এই গুলো আল্লাহ রসুল আগে বলে গেছেন তুমি মুসলমান আমি আল্লাহ বিশ্বাস করেছি কিন্তু এরপর আমলের দুঃষের কারণে যদি বান্ধা আল্লাহর হুকুম নবীর তালিকা মান চলে এরপরে যদি অপরাধ হয় কি তা অটা সামনে এতক্ষণ এখন সামনের দিকে যাই এখন আল্লাহ রী এই দুই দলকে আম্মা কো এত লাভ নাই আমা তো ব্যর্থ আব্বা কো লাভ নাই আব্বা ও দেখে কামুত আব্বা হরিষুদায় আর বেগম সত্য শাসী কার বেগম তো তার নাম ওই সুবিধা আছে অসুবিধা টার নাম হইবেছেন নাকি বিশ্বাস না করলে আপনার এরকম ঘটনা বহুত আসা তুই এখন দেখা গেল হাঁসুর মাঠে তো দেয়া করিস না এখন বাঁচে ঘরে কান্দে যাহার নামে যায় আর সমানিত হইয়া আর আল্লাহ বলবেন খুঁজু কপালের লাম এমনি দেখবেন সব চুল বাচ্চা বাচ্চারা হে আমরা আল্লাহ কিছু কিছু চুল খাটা দেখলে আমার আশি আর কাল আল্লাহ শানি কিবার দূর থেকে আসে তো আমারও হেল্প করলি যে সুল কাটার যে কত নোম আল্লাহ বলেন এইগুলো করতে সুন্দর ঘরে বানাইছিলাম তুমি তামছা করার লেগে হাসে দিয়ে না গভীর মনোযোগ সহকারে চিন্তা করে দেখেন করার কথা ছিল কি করি কি ঠিক তো আল্লাহ শিক্ষা দিচ্ছেন বুদ্ধিমান তারা যেহেতু নির্দেশ দিবা সে নিশ্চয়ই অহমানিত হবে লাঞ্চিত হবে আল্লাহ তুমি আমার জাহান নামে লাঞ্চিত করোনা অহমানিত করোনা তো হাসর মাঠে এখন যায় আর কান্দে তো দেখে কোনো উপায় নাই তুই এক লোক যায় জাহার নামে কান্দে কারণ বুঝি লেসে মোহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহদ যদি এখন বোধ আগে তো ছিল না কেন ঠিক না ওই দিন দেখা যাবে শুধু রসুলের সুপারিশ সারা আল্লাহ পরবর্তীতে আমল করে থাকতে চলে আল্লাহ কাছে নাম দি জাহান্নামের আগুনের লেখা হয়ে গেছিলাম আল্লাহ নাম ডাকটা তার ব্যহস্ত নেওয়ার অনুমতি দিয়ে দিলাম দশজন লোককে জাহান নামের ডি যাদের নাম লেখা হয়ে গেছে এমন দশজন লোককে সুপারিশ করিয়া জানাতে নেওয়ার সুযোগ দেওয়া হবে কজন এই দশজন কে বলছেন দুইজন হইলো মা বাপ আর দুইজন হইলো দাদা দাদি কজন ইসে চার জন দুইজন নানা নানি কজন হইলো শ্বশুর শাশুড়িও আছে কতজন আর দুজন হইলো যে বাড়ির টেক্কা খাইছিল এবারের বেড়ার বেড়ি গর্বরের ব্যাখ্যা আর কি যে দশজন যে কইসে কোন দশজন মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িও ও বোঝা বেড়ে একটা আশা করে বিয়া দিছে না যে একজন হালেমের কাছে বিয়া আমার মেয়ে দিলাম একজন হাফেজের কাছে দিলাম একটা আশা তো দিছে বেড়া কিছু না ওই বাড়িতে আল্লাহবাস এখন আসুন সামনের দিকে যাই তুই হাসুর মাঠে কোনো সাহায্যকারী পাওয়া যাবে আমরা যাতে সাহায্য করবো আল্লাহ নিজে বলছে আমরা অকল লাঞ্ছিত হয়ে যাব। ইয়ার করে বলেন আল্লাহ আমরা হ্যাঁ आह इमा। जुगे जुगे नबी एस तो कुरान शरीफ अल्लाह विश्व नबी पाठाचो तुम नबी जखे आह्वान कर শুনেছি আল্লাহমানের জন্য আহ্বানকারী যখন আহ্বানের আওয়াজ আমাদের কানে এসে গেল আমরা সঙ্গে সঙ্গে জবাব দিয়েছি তারাদেরকে আহ্বান করা হয়েছে নিজের গোষ্ঠীর লোকদেরকে নিজের সর্ব প্রথমেই দাবাদ নিজের গোষ্ঠীর লোকদেরকে এবং পাহাড়ে উঠছে আহ্বান করেছেন হে আমার গোষ্ঠীর লোকেরা আমি যদি বলি যে এই পাহাড়ের অন্তরালে একদল পুলিশ আছে বা দুশ্মন আছে তোমাদের উপরে ঝাঁপাইয়া পড়বে আমার কথাটা কি মানবে তখন কত রসুল যে কত দরদেশির লোকদেরকে আহ্বান করছেন যে দেখো মানুষের আগুন লোকের দেয় না নিজের গোষ্ঠীরাজি করে না তোমরা আমার আগুন লোক আমার গোষ্ঠীর লোক তোমরা আমার কোরআলের লোকেরা তোমাদের সাথে তো আমার মিথ্যা বলার এমন তো মিথ্যা বলিনা নবী তো মিথ্যা বলিনি না চল্লিশ বছর তোমরা যাচাই বাছাই করছো এরপর আবার তোমরা আগুন যদি আমি তোমাদেরকে আহ্বান করছি এই পাহাড়ের মিথ্যা বলেন ঠিক নেই এখন দেখা গেল আল্লাহ দুই নম্বর কারণ পাহাড়ের উপরে যিনি তিনি কিন্তু পাহাড়ের দুদিক দেখেন দু দেখে ও মোহাম্মদ আপনি পাহাড়ের উপরে দুেন অথবা আপনার কথা বিশ্বাস করি আল্লাহ নবী বলেন তাই যদি হয় আমি কথম করে বলি যে না করবে আমি দেখে শুনে বলতেছি নবী হওয়ার কারণে আল্লাহ আমাকে পর দেখায় জাহান নাম দেখায় আমাকে জাহান নাম আল্লাহ দেখাছে আমি জাহান নাম চোখে দেখছি জানো আবু হা বলেন আল্লাহ তার রসুল ভালো জানেন রসুল বলেন আওয়াজটা হইলো জাহান নামের কিনার থেকে বড় একটা হাতর সুটটা হয়ে গেছে আর এই পাথরটা নিচে গিয়ে পচতে বছর লাগছে পরে নিচে গিয়া ধাক্কা খাইছে আল্লাহ জাহান নামের কিনার থেকে আল্লাহ আমার দেখাইছে আল্লাহ জান্নাত জাহান্নাম রসুল কে দেখাইছেন জান্নাত কোন সময় জান্নাত দেখাইছেন নামাজের মধ্যে হাত বাড়াই দিয়েছেন সাহাবীরে জিজ্ঞাসা করেন নামাজে হাত বাড়াইলেন নামাজে কি এখন থেকে হাত বাড়ান লাগবো বুঝলেন না হাত লাগতো না আপনি হাত বাড়াইছেন যে বলেন হাত কারণ হলো আমি তাকাই দেখি আমার চোখের সামনে দিয়া জান্নাত আসা যাওয়া করতেছে তাকাই দেখি এক আঙ্গুরের এত লম্বা এক মাস পর্যন্ত একটা কাপ উড়াল গেল গেলো আঙ্গুরের সরাতে পারবে না ইমুল ইমুন লাম্বা সরা আমি চাইছিলাম একটা আঙ্গুরের জন্য যদি পর্যন্ত আমার দেখানো হয় আমি জান্নাত জাহান্নাম দেখায় আল্লাহ যেহেতু আমি বা শিরমনা জিরা জান্নাতের সুসংবাদদাতা জাহান্নামের ভয় প্রদর্শনকারী দেখে শুনে বলতেছি মিথ্যা নয় তোমরা বলো লাহা ইল্লাল মানবদুরের কথা হাতে আর হাতর লইয়া কল্লাহর এলেন আবার আর এক শ্রেণীর লোকেরা সোনার সাথে দাওয়ারটা তুলে ধরলেন তিনি হলেন খাদিজাতুল কুবরা রবি আনহা এনার কাছে যখন এসে বললো বলোলাহিল্লাহ খাদিজাতুল কুবরা বলেন রসুল বলেন খাদিজা অত তাড়াতাড়ি মেনে নিলেন এক জায়গায় হইল গর দুই নম্বর হইলো গ্রাম বড় মল কাউ সেরা গেলির হুয়া ওই তিন নম্বর জায়গা হইল ছেলে যত বড় হোক মা বাবার কাছে দাম থাকে না মন্ত্রী হইলেও তুই মন্ত্রী সিগারেট আনামি তাই যে ঠিক না আর গরম ইলে বেশি কর না এটা সহজে মানা যায় না এক আর কি কা তুমি কি আর এক ওইখানে উড়াল